অষ্টম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরের বাড়ি রাখাল ঈশান প্রভৃতিভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বালকের বিশ্বাস অস্পৃশ্য জাতি দা আনটাচেবলস ও শঙ্করাচার্য সাধুর হৃদয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় অধরের বাড়ি শুভাগমন করিয়াছেন ঠাকুর অধরের বৈঠকখানায় বসিয়া আছেন বৈকালবেলা রাখাল অধর মাস্টার ইশান প্রবৃতি ও অনেকগুলি পাড়ার লোক উপস্থিত শ্রীযুক্ত ইশান মুখোপাধ্যায়কে ঠাকুর ভালোবাসিতেন তিনি অ্যাকাউন্ট জেনারেলস অফিসে একজন সুপারিনটেন্ডেন্ট ছিলেন পেনশন লইবার পরে তিনি দান ধ্যান ধর্মকর্ম লইয়া থাকিতেন ও ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতেন মেছুয়া বাজার স্ট্রিটে তাহার বাড়িতে ঠাকুর একদিন আসিয়া নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছিলেন ও প্রায় সমস্ত দিন ছিলেন সেই উপলক্ষে ঈশান অনেকগুলি লোককে নিমন্ত্রণ করিয়াছিলেন শ্রীযুক্ত নরেন্দ্রের আশিবার কথা ছিল কিন্তু তিনি আসিতে পারেন নাই ঈশান পেনশন লইবার পর ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে প্রায় যাতায়াত করেন ও ভাটপাড়াতে গঙ্গা তীরে নির্জনে মাঝে মাঝে ঈশ্বর চিন্তা করেন সম্প্রতি ভাটপাড়ায় গায়ত্রীর পুরস্চরণ করিবার কথা ছিল আজ শনিবার বাইশে সেপ্টেম্বর ছয়ই আশ্বিন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার সেই গল্পটি বলত ছেলে চিঠি পাঠিয়েছিল ঈশান সহাস্রে একটি ছেলে শুনলে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তাই সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানি চিঠি লিখে ডাকবাক্সে ফেলে দিচ্ছিল ঠিকানা দিচ্ছিল স্বর্গ সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে দেখলে এই বালকের মতো বিশ্বাস তবে হয় ঈশানের প্রতি আর সেই কর্মত্যাগের কথা ঈশান ভগবান লাভ হলে সন্ধ্যাদি কর্মত্যাগ হয়ে যায় গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে একজন করছে না তাকে জিজ্ঞাসা করায় সে বললে আমার অসৌচ হয়েছে সন্ধ্যা করতে নাই মরণাসৌচ আর জন্মাসৌচ দুই হয়েছে অবিদ্যমার মৃত্যু হয়েছে আত্মারামের জন্ম হয়েছে শ্রীরামকৃষ্ণ আর আত্মজ্ঞান হলে জাতিভেদ থাকে না সেই কথাটি ঈশান কাশিতে গঙ্গাসনান করে শঙ্করাচার্য সিঁড়িতে উঠছেন এমন সময় কুকুর পালক চণ্ডালকে সামনে দেখে বললেন এই তুই আমায় ছুঁলি চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌঁ নাই আমিও তোমায় ছুঁই নাই আত্মা সকলেরই অন্তর্জামী আর নির্লিপ্ত সুরাতে সূর্যের প্রতিবিম্ব আর গঙ্গাজলে সূর্যের প্রতিবিম্ব এ দুয়ে কি ভেদ আছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই সমন্বয়ের কথা সব মত দিয়েই তাকে পাওয়া যায় ঈশান সহাস্যে হরি হরের এক ধাতু কেবল প্রত্যয়ের ভেদ যিনি হরি তিনিই হর বিশ্বাস থাকলেই হল শ্রীরামকৃষ্ণ সহাস্যে আর সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় ঈশান সহাস্যে সকলের চেয়ে বড় পৃথিবী তার চেয়ে বড় সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড় এই সকল কথা শুনিয়া ভক্তেরা আনন্দ করিতেছেন